পরিবেশিত্র আজকে পঞ্চদশ পর্ব এই পর্ব আমরা আজকে আলোচনা করব আবিসিনিয়ায় হিজরত নিয়ে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 যদি তারা জানত সুরা আয়াত একচল্লিশ এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কর্তুবী বলেন এই আয়াত বলা হয়েছে দেশটাকে বাধ্য করেছিল সাহাবেদের একটি দল তাই আবিসিনিয়ায় হিজরত করে পরবর্তীতে আল্লাহ মদিনার দরজা তাদের জন্য খুলে দেন এবং সেখানকার ইমানদার অর্থাৎ আনসারদের মাধ্যমে তাদের সাহায্য করেন আল্লাহ আরো বলেন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 তার সাথে ছিলেন তার স্বামী আবু সাবরা এ বিন আবুর আফফানুবাই আবু হুসাইফা মুসাইবেন আবু সালামা আব্দুল আসাদ মজুম আমির বিন রবি সোহাইল বিন বাইদা আবু সাবরা এ বিন আবি রুহান কিন্তু আবিসিনিয়া হিজরতের কয়েক মাস পর তারা আবার মক্কায় ফিরে আসেন ঠিক কি কারণে তারা মক্কায় ফিরে আসেন এ নিয়ে বেশ কিছু মতপার্থক্য আছে সংক্ষেপে জেনে নেওয়া যাক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 করেছিল শয়তান শান আল্লা রসুল সাল্লাই আবৃত্তির মাঝে এই দুটো শিরকি কথা ঢুকিয়ে দিয়েছিল যেটা শুনে মুর্শিকদের কাছে মনে হয়েছে আল্লা রসুল সাল্লা এই দুটো কথা বলেছে। এই কাহিনীকে উম্মার বেশিরভাগ আলীমরা গ্রহণ করেননি কারণ এই ঘটনার বর্ণাসূত্র শক্তিশালী নয় এছাড়াও পুরো কাহিনীর মধ্যে বেশ কিছু পরস্পর বিরোধী তথ্য আছে গারানিকের এই কাহিনীটি ওরিয়েন্টালিস্টের সার্কেলে খুব প্রিয় একটি কাহিনী তারা এই কাহিনীর মাধ্যমে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 তাদের ইসলাম গ্রহণের কাহিনী আমরা পরবর্তীতে আলোচনা করব ইনসা আল্লাহ আমরা আমাদের মূল কাহিনীতে ফিরে যাই মুসলিম হয়েছে এই তেমন কোন অনুমতি হল না যে কারণে আল্লাহ রসুল সাল্লাহাম মুসলিমদের দ্বিতীয়বার হিজরত করার অনুমতি দিলেন আর দ্বিতীয়বার বেশ বড়সড় একটি দল হিজরত করে সে দলে ছিল জন পুরুষ এবং আঠারো থেকে উনিশ জন মহিলা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 মক্কার কিছু মূর্খ লোক পালিয়ে তোমাদের দেশে ঢুকেছে আমরা চাই তোমরা তাদেরকে আমাদের হাতে তুলে দাও অর্থাৎ তার পরিকল্পনা ছিল উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলে আগেভাগে এই সব ঠিক করে রাখবে এরপর নাজজাসীর সাথে সাক্ষাতের আনুষ্ঠানিকতা সেরে নেবে তাহলে নাজ্জাসের সাথে যখনই সে মুসলিমদের বিষয়ে কথা তুলবে তখন এই ঘুষখোর কর্মকর্তারা আমার পক্ষে সায় দেবে আমর ঠিক এই কাজটাই করুন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 তার পুরো বক্তব্য উমেসাল্লামা রাজু আনহা থেকে বর্ণিত একটি হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল সাল্লা আলহামের চাচত ভাই জাফর রদ আনহু বললেন হে রাজা আমরা ছিলাম মুশরিক মূর্তি পূজা করতাম মৃত পশুর মাংস খেতাম আতিথেয় তার ধোরায় কেয়ার করতাম অবৈধ কাজকে বৈধ করে নিতাম একে অপরের রক্ত ছড়াতাম আমরা ভালো মন্দের তোয়াক্কা করতাম না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 ক্রো রহমি রি কুজরী ইজর্বহ অনফি কল রি ইন্নলি নি সুশৈবু বিশী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 মুসলিমদের হস্তান্তর করতে অস্বীকৃতি জানালেন কুরাইশ প্রতিনিধিরা চলে গেল যাওয়ার সময় আমর ইবনে লাস হুমকি দিয়ে গেল যে করেই হোক মুসলিমদের সে মক্কায় ফিরিয়ে আনবে তাদেরকে শেষ করে ছাড়বে আমর ইবনে লাসের সঙ্গী তাকে বলল এমন করে বলো না এরা তো তোমাদের আত্মীয় নাজ্জাসী এদেরকে ফিরিয়ে দিতে রাজি নাই হয় তাহলে বাড়াবাড়ি না করে দেশে ফিরে যাও কিন্তু আমর ইবনে লাস বলল না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 মক্কার প্রতিনিধিরা আবিসিনিয়া এলে আন্নার চাষী প্রথমে তাদের জিজ্ঞেস করেছিলেন তোমরা আমার জন্য তোমাদের দেশ থেকে কী এনেছ আমর ইবনেল আস বলেছিলেন আমি আপনার জন্য চামড়ার তৈরি কিছু জিনিস এনেছি চামড়ার জিনিস ছিল আন্নার খুব পছন্দের কিন্তু সেদিন উম সালামের ভাষায় সেদিন আমর ইবনেল আস ও তার সঙ্গীরা অপমানিত হল কেননা আন্নার চাষী তাদেরকে বের করে দেন এমনকি তাদের দেয়া উপহারগুলিও ফেরত দেন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 যিনি যথোপযুক্ত উত্তর দিতে পারবেন জাফর বিন আবি তালিব ছিলেন এই কাজের জন্য বেস্ট চয়েস কারণ প্রথমত তিনি বড় হয়েছেন রসুল্লাহ সাল্লাই এর সাথে একই ছাদের নিচে এবং নবীজির খুবই কাছের মানুষ ছিলেন আবিসিনে হিজরতকারীদের মধ্যে তিনি আল্লাহ রসুলকে সবচেয়ে ভালোভাবে জানতেন দ্বিতীয়ত জাফর বিন আবু তালিবের বাগ্মিতা ছিল অনন্য সাধারণ তৃতীয়ত তিনি ছিলেন বনু হাসিম গোত্রের মর্যাদার দিক থেকে কোরাইশদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত বংশ আন রাজ্যাসী যাতে মনে না করেন যে কোন সাধারণ ব্যক্তি তাকে ভুল বলে এটা ওটা বুঝাচ্ছেন চতুর্থত তিনি রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের আপন চাচাত ভাই হওয়ায় সঠিকভাবে বহন করে নিয়েছেন এর একটা নিশ্চয়তা আছে এবং পঞ্চমত জাফর বিন আবুতালিবের চরিত্রে রসুল উল্লাহ সাল্লাহ আলহামের সাথে অনেক মিল ছিল রসুল্লাহ সাল্লা জাফরকে একবার বলেছিলেন আমার অবয়ব এবং চরিত্রের সাথে তোমার অনেক মিল আছে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 এখানে দেখা যাক কিভাবে আমর ইবনুল আস একটা আবহাওয়া তৈরি করতে চাইছিল যে মুহাম্মদ সাল্লা আলাই দাওয়া কিভাবে কোরআসদের মধ্যে বিভেদ নিয়ে এসেছে এবং হিজরতকারীরাও একই ফিতনা ফাসাদ এখানেও করতে পারে এগুলো বলে সে নাজ্জাসির কিছুটা সহানুভূতি নিতে চাচ্ছিল উপরন্ত মনে করিয়া দিয়েছিল মুসলিমরা নাজ্জাসীর ধর্মে বিশ্বাস করে না এমনকি ইসা আলাকে আল্লাহর বান্দা বলে মনে করে আর সিজার ব্যাপারটা তো আগেই উল্লেখ করা হয়েছে এবার আসল জাফর বিন আবু তালেবের পালা যাতে তিনি আমর ইবনাল আসের একটার পর একটা কথা খন্ডন করতে পারেন এজন্য তিনি কয়েকটা জিনিস করলেন। প্রথমেই কোরাইস্তের প্রাক ইসলামিক জাহিলিয়াত নিয়ে কথা বললেন এতে বোঝানোর চেষ্টা করলেন যে কোরাইশের মধ্যে যে পরিমাণ অবক্ষয় হয়েছে তা একজন নবী ছাড়া ঠিক করা সম্ভব না এরপর তিনি অধঃপতিত কোরাইস্তের চরিত্রের সাথে রসুল্লাহ সাল্লাহ আল্লাহামের চরিত্রের তুলনা করে দেখালেন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 জাফর বিন আবিতালিব একজন কোরাইশ আর তাদের কিছু সংখ্যক ছিলেন অল্প বয়স্ক যুবক যারা নবী মুহাম্মদ সাল্লাসাল্লামকে নিরাপত্তা দিতেন তাদের কয়েকজন হলেন জুবাইর ইবনুল লাওয়াম আবদুর রহমান ইবিন আউফ উসমান ইবিন আহান প্রমুখ মুহাজিদের মধ্যে কোরাইশের অভিজাত পরিবারের কয়েকজন নারীও ছিলেন যেমন উম্মে হাবিবা তিনি ছিলেন আবু সুফিয়ানের মেয়ে কোরাইশ নেতার কন্যা হিসাবে তিনি কখনও মক্কায় নির্যাতনের শিকার হননি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 এই ঘটনার কারণে খুব বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে আরবে কোরাইশদের উঁচু অবস্থানের কারণ ছিল তাদের উচ্চ মর্যাদা মূল্যবোধ ও কাবার অভিভাবকত্ব এই কারণে নয় যে তারা সামরিকভাবে শক্তিশালী তাই মানুষ যখন দেখল সম্ভ্রান্ত লোকজন তাদের জানমাল ও দিনের নিরাপত্তার জন্য মক্কা ছেড়ে চলে যাচ্ছে বিষয়টা কোরআশদের জন্য বেশ বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করল চার আরেকজন গ্রন্থকার মনিল আল গাদানের মতে যিনি সৈয়দ কুতুবের মতকে সমর্থন করছেন তিনি মনে করেন যদি অন্য কোথাও যেন মুসলিমরা তাই যখন মুসলিমদের সংখ্যা বেড়ে গেল তখন থেকে মুসলিমদের দুটো দল আলাদা থাকতে শুরু করে দল মক্কায় আর আরেক দল আবিসিনিয়ায়। আল হাবাসার হিজরত ছিল এমন একটা হিজরত যেখানে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠের মাঝে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 রসুল্লাহ সাল্লাই সাল্লাম নিজেই বলেছেন আবিসিনিয়া যাও সেখানে এক রাজা আছেন যিনি কাউকে অত্যাচার করেন না সুতরাং মুসলিমদের আল হাবাসায় যাওয়ার পিছনে একটা বড় কারণ ছিল আন্নাশির ন্যায়পরণতা দ্বিতীয়ত আল আলহাবাসের সাথে আরবদের সম্পর্ক ভালো ছিল কোরাইশা আবিসিনিয়ায় ব্যবসা করত তাই আরবদের সাথে আবিসিনিয়ানদের ইতিমধ্যে একটা ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছিল আবিসিনিয়া সংস্কৃতির সাথে রসুল্লাহ সাল্লু আলহি সাল্লামের অনেক আগেই পরিচিত ছিলেন কেননা তার প্রথম ধাত্রী উম্মে আইমান ছিলেন আল হাবাসার তিনি রসুল সাল্লাই সাল্লাম যত্ন নিতেন আর তাকে বুকে দুধ খাওয়াতেন একটি বর্ণনা এসেছে উম্মে আইমান আয়মান সামনে কিছু খাবার পরিবেশন করে। তখন তিনি জিজ্ঞেস করেন এটা কি উম্মে আইমান জবাব দেন এটা একটা আবিসিনিয়ান খাবার উম্মে আইমানের সংস্কৃতি আর ভাষা ছিল আবিসিনিয়ান তার উচ্চারণ ছিল বিশুদ্ধ আবিসিনিয়ান ইভেন সাহাদের মতে তিনি সালাম ইলাহি আলাইকুম বলতে গেলে সেটা সালাম উল্লাহি আলাইকুম হয়ে যেত তাই রসুল তাকে বলেন তিনি তাকে তার পালক জায়দ ইবেন হারিসের সাথে বিয়ে দেন তৃতীয়ত আবেসিনিয়ানরা ছিল খ্রিস্টান আর মুসলিমরা তাকে কুরাইশ মূর্তিপূজক বা পারস্যের অগ্নিপুজারীদের তুলনায় খ্রিস্টানদের আপন মনে করত চতুর্থত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 একজন দোবাসী যদি আয়াতের অনুবাদ করে দিত তাহলে সেটা তার অন্তরে এতটা প্রভাব ফেলতে পারত না আন্নাজী মুসলিম হয়েছিলেন যদিও তিনি তার দেশে সরিয়া আইন কার্যকর করেননি প্রকৃতপক্ষে নাজ্জাসীর ইসলামের প্রত্যাবর্তনের ঘটনা সবার কাছে গোপন রাখা হয়েছিল তিনি জাফর বিন আবি তালিফ থেকে গোপনে ইসলাম শিখতেন যখন আন্নাজাসী মারা গেলেন বুখারিতে পরিণত আছে নসুল্লাহ সাল্লা বলেন আজকের দিনে আবিসিনিয়ার একজন পুণ্যবান মানুষ মারা গেছেন আসো আমরা তার জন্য দুআ করি রসুল্লাহ সাল্লাই তার জন্য জানাজার দিন সম্পর্কে তাকে এই মৃত্যুর ব্যাপারে জানিয়েছিলেন যা প্রমাণ করে এটা ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা আরেকটি হাদিসে রসুল্লাহ সাল্লু আলহিম বলেন আল্লাহর কাছে আন্না জন্য ক্ষমা প্রার্থনা করো। এখন আবিসিনিয়া হিজরতকারী মুসলিমদের থেকে আমাদের কি শেখার আছে বেশ কিছু পয়েন্ট এক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 যে লোকই তার সাথে দেখা করতে যাবে সেই নাচযাসীকে সিজদা দিয়ে সম্মান জানাবে আমর ইবনে লাস নাচযাসীকে বলে রেখেছিল দেখবেন এরা যখন আপনার সাথে দেখা করতে আসবে তখন আপনাকে সিজদা করবে না আমার ইবনে লাস সঠিক বলেছিল মুসলিমরা নাচাসীর সাথে দেখা করতে এসে সিজদা করেননি আর নাচাসী খুব রেগে গেলেন তাদেরকে জিজ্ঞেস করলেন সবার মতো কেন তারা সিজদা করল না তারা জবাব দিলেন আমরা আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করি না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 পাল্টা জবাব দিয়ে বললেন না তা হতে পারে না আপনারা আমাদের চাইতে রসুল্লাহ সাল্লা বেশি ঘনিষ্ঠ নন আপনারা তো আল্লাহ রসুলের সাথে থাকতেন তিনি আপনাদের ক্ষুধাত্তদের খাইয়ে দিতেন মূর্খদের শিক্ষা দিতেন আর আমরা ছিলাম বহুদূরে অপ্রিয় এক রাজ্যে আমি রসুল কাছে যাচ্ছি আপনি যে কথা বললেন সেটা আমি তাকে বলবো দেখি উনি কী বলেন আমি কিছুই বাড়িয়ে চড়িয়ে বলবো না ওমানের কথা আসমার পছন্দ হল না কেন না। তার আল্লাহ রসুল থেকে দূরে থেকেছেন নবীজি তাদের আত্মীয় বেশি আপন তাদের আশ্রয়স্থল তাদের অভিভাবক তার থেকে দূরে যাওয়া তাদের জন্য কষ্টকর ছিল অন্যদিকে ওমার এবং অন্যরা অন্তত রসুল সাল্লাহামের শঙ্কটা হলেও পেয়েছেন যা থেকে তারা বঞ্চিত ছিলেন এই বিষয়ের দফারফা করতে তিনি রসুল্লাহ সাল্লাইের কাছে গেলেন এবং বললেন ওমার আমাকে এই এই বলেছেন রসুলুল্লাহ সাল্লাহ আলহাম বললেন তুমি উত্তরে কি বলেছ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 दावा संक्रांतकर्म इत्याट कर